বাংলা মানবতা সমাধান ورحمت اللہ الحمد رب والسلام على বিলমিন الكريم রসুল করিমি সহব আজমাইন আম্মা বাদুফবিল শানুরিম ইসমিল্লা রহমানুর রাহিম হা আমি তনিলমানুর রাহিম কিতাব আয়াতাম বসিরাউ নজির ফরফমাউন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকবুল আলমিনের সমস্ত প্রশংসা জিয়াল পাক একক যিনি আলকরনুল করিম নাজিল করেছেন এবং তা দিয়ে আমাদেরকে হৃদায়ত দান করেছেন সালাতাম হক রসুল্লাহ স্লাহসাল্লামের যিনি কোরআনেকেরি মানব জাতি পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন আমরা তফসির কর ও সুরা এ ফসেলাত এ নামটি উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান একটু অপরিচিত বেশ কিছু সুরা আছে যেগুলির একাধিক নাম আছে কোনো কোনো নাম আরব দেশগুলিতে খুব পরিচিত যেমন ফসলাত নাম আরবরা বুঝে আর উপমহাদেশের লোকেরা এই সুরার নাম হামিম সাজদা বুঝে তাদের কোরআনগুলিতে হামিম সাজদা লিখা আছে আর ফসেলাদ বললে ওরা তাকাইতে থাকবে যে ফসিলাদ কোন সুরা হইল বাবা এই সুরা মক্কী সুরা এই সুরার তৃতীয় আয়াত কিতাবন ফুসেলাত আয়াত এই ফসেলাৎ শব্দটি এসেছে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ফসেলাত এই শব্দ থেকে নামকরণ হয়েছে এই সুরার ফসেলাত আর এই সুরার নাম হামিম সাজদা এই জন্য যে এই সুরা শুরু হয়েছে হামিম দিয়ে প্রথম আয়াতে হামিম আছে আর এই সুরার সামনের দিকে গিয়ে একটি সেজদায় তলাওয়াত আছে এই এর নাম হচ্ছে হামিম এমন হামিম যে হামিমে শেষদা আছে আরও অনেক সুরা আছে যেগুলি হামিম দিয়ে শুরু হয়েছে আল্লাহ রব আলম এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান এই কিতাব নাজলকৃত মহান পরম দয়ালু পাকের পক্ষ থেকে এই কোরআন করিম সম্পর্কে আল্লাহ বলছেন কিতাবন ইহা এমন একটি কিতাব ফুসিলত আয়াত যার আয়াতগুলিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে और आन कुरानी भाषा लिकाउमियाम जरा जाने भाषा बुझे तरफ भाषा नाज़िल प्रथम कथा जार नाजिल रसल मातृभाषा आबीठ प्रथम सब चाहते भलोरे बुझे एट आवश्यक तर जै जाति प्रथम सम्बोधन करा कुरने करीम दिए से ही जति जाते कुरान बुझे ये उद्देश्य ही कुरने करीम आरबी भाषा नाजिल कर छाड़ा बहु रहस्य रे যে কোরআনে কেরিম আল্লাহ আরবি ভাষায় কেন না আরবি ভাষায় যে ব্যাপকতা আছে অর্থের দুনিয়ার কোন ভাষাই নেই একটি কথা দ্বারা এত কথা ব্যক্ত করা সম্ভব হয় যেটা হয়তো অনেক সময় এক লাইন দিয়ে আপনি ব্যক্ত করতে পারবেন না বরকতের অর্থ ফাল্লাহের অর্থ রকম বহু শব্দগুলি রয়েছে আরবি ভাষায় যেগুলির অর্থ করার জন্য একটি শব্দ দিয়ে কোনো ভাষায় তার অনুবাদ করে আপনি বোঝাতে পারবেন না আল্লাহ ফাক রবুল আলমিন বলছেন বা শিরাওয়া নাজিরা এই কোরআন সতর্ক করেও আর সুসংবাদও দেয় এই কোরআনে সুসংবাদ রয়েছে সৎকর্মশীল ভালো মানুষের জন্য আর অসৎ লোকদের জন্য সাবধান করা হয়েছে কিন্তু তাদের অধিকাংশ যাদের সামনে রসর উল্লাহ সাল্লাম এই কোরআন নিয়ে এসেছিলেন তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে ফাহুম লাইসন সুতরাং তারা শুনতে চায় না শোনে না তারা এ কথাও বলেছে কলু বোনাফি আল দেখো আমাদের হৃদয়গুলি আবৃত রয়েছে ओ सब कथा शुरार क्षेत्र मोहम्मद करात ढाका जबरदस्ती ढुकान चेष्टा करा समाजे अंतरे कफी आजाने वक्र और कने बधिरताता आने पर बोझा चेपा वक्र मान बोझा मैं बधिरता आरोप बहिरा शूनिना तुम অমিন বাইনে না অনেকে হে যাবুন আর আমাদের মাঝে আর হে মোহাম্মদ তোমার মাঝে একটা প্রাচীর তৈরি হয়ে গেছে আর হয়ে গেছে দূরত্ব তৈরি হয়ে গেছে ফ্যামাল ইন্নানা আমেরুন সুতরাং তুমি তোমার কর্ম করো আমরা আমাদের কর্ম করি তোমার সাথে এই তুমি আমাদের ধর্ম সম্পর্কে যখন বললে যে আমরা ভুল পথে আছি আর তুমি নতুন পথ নিয়ে তখন আমাদের মাঝে আর তোমার মাঝে একটা ফাটল ধরে গেছে আর এই দূরত্ব তৈরি হয়ে গেছে এটা এমন একটা আড় সৃষ্টি হয়েছে যে তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করি তোমার কথা শুনবোই না এমন এক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে মুসলিম জাতিতে যার ফলে ভাঙনের ভাঙন ভাঙনের ভাঙন আর অজ্ঞতার উপর অজ্ঞতা জানার কোনো সুযোগই পাচ্ছে না ওইবিদাতকে ধর্মীয় লেবাস দিয়ে পেশ করে দিচ্ছে এটাই হচ্ছে ইসলাম আল্লাহ পাক্তার পরী বলে দেয়িস আমি তো তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য হচ্ছে আমার বৈশিষ্ট্য হচ্ছে ইউ হ্যা আমার কাছে ওয়াহি করা হচ্ছে যখন ওহি করা হচ্ছে তো ওহির কথা শোনো আন্নামা এলাহক এলাহ ওয়াহিদ যে তোমাদের প্রতিপালক মাবুদ একমাত্র একই একক একবুদ এক এতগুলি আলেহা নেই। এতগুলি উপাস্য নেই এগুলি তোমাদের মন গড়া এল সুতরাং আল্লাহর উদ্দেশ্যে তোমরা সত্য দিনের ওপর অটল হয়ে যাও ফস্তাকিম ও এলইহে তার উপর সুদৃঢ় হয়ে যাও অস্তাক ফিরুহ এবং তার কাছে মার্জনা কামনা করো আল্লাহর কাছে মাফ চাহ অতীতে যা ভুল ভ্রান্তি হয়েছে ওয়াইলিল মুশ্রেকিন আর যারা বহুত্ববাদী যারা আল্লাহর সাথে শরিক করে থাকে তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাদের কিছু খারাপ গুণ আল্লাহ উল্লেখ করেছেন মুশরেক এরা কখনো জাকাত দেবে না পয়সার ক্ষেত্রে অত্যন্ত কিরপন কারণ পরকালে যে বড় কিছু পাবো কিছু পাবো কোনো বিশ্বাস নেই তা দেবে কেন দিলেই তো লস মনে করছে যা গেলো লস গেলো পাপের কাজে খরচ করবে কিন্তু ভালো কাজে খরচ করতে চাইবে না আল্লাহ পাক আর ওহম বিকে অস্বীকার করে বিশ্বাস নেই তাহলে কেন পয়সা থাকলে আসবে আসবে। আমার ছেলে আর পরকালে যখন বিশ্বাস নেই তাহলে কথা কেন বাবদাদা যেটা করেছে। যেটাই ঠিক আছে তারপর আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কেন সংখ্যা কমাবো অল্প সংখ্যক লোকদের অনুসারী হব। তার মানে তাদের কাছে আমরা ছোট হয়ে গেলাম এত বড় দল এত আমরা শক্তিশালী আর ওদের কাছে আমরা ছোট হইতে যাবো কেন ছোট হইতে যাবো কিন্তু যখন আখের एक नम्बरे आखिरत जहां है से होते संख्यागरिष्ठ भूल पथे आते बड़ो बड़ ज्ञानी गुणी छो का भूल क्यों जनेत विषय आखिर सूंदर करते कुर सुन्ना अन् कि आल्लर शिक्षा हो रकम से दिखे जाब अहंकार अंतर सर जा তারপর আল্লাহাক রাবুল আলমিন জমিন আসমান পাহাড় পর্বত এইসব যে সৃষ্টি করেছেন ছয় দিনে এই আয়টাতে ছয় দিনকে ভাগ করে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আল্লাহকে অমান্য করছো যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন দুই দিনে কথা আলু আল্লাহ আন্দাদ আর তার তোমরা শরিক স্থাপন করছো আলমিন তিনি তো বিশ্বজাহানের প্রতিপালক ওয়াজ আলাফিহা রাওয়াসিয়া মিন ফৌকেহা এবং এই পৃথিবীর ওপর জমিনের ওপর আল্লাফাক বড় বড়ো পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন আর তাতে বরকত আল্লাহ রেখে দিয়েছেন এই জমিনের মধ্যে এত বরকত আছে এই জমিন থেকেই মানুষের শুধু না সমস্ত প্রাণীর খাদ্যের ব্যবস্থা হচ্ছে ওয়াকাদ্দারা ফিহা আকয়াতাহা এবং আল্লাফাক রবুল্লা আলমিন সুপরিমিত করেছেন এই ভূমিতেই আকুয়া তাহা মানব জাতির জন্য বা সৃষ্টিকুলের জন্য খাদ্য ব্যবস্থা কুত এর বহু বচন কুত মানে যা মানুষ খেয়ে দে বা পশু পাখি খেয়ে দে আল্লাহ পাক সুপরিমিত করেছেন এমন পর্যন্ত যতই মানুষ আসুক না কেন পৃথিবীতে খাবারের ব্যবস্থা হবে না কমে যাবে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে আর জমি তো বাড়ে সুতরাং প্রজন্ম কমাইতে হবে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে পরিবার পরিকল্পনা লাগবে আরে একটা যুগ ছিল বড় বড় মাঠ পড়েছিল চাষ আবাদের জায়গায় ছিল তার বাড়ছে না আর ছেলে মেয়ে বাড়াবেতে কেমন করে হবে এগুলো হচ্ছে যুক্তি আল্লাহ বলছেন ওয়াকাত দ্বারা ফিহা কোয়াতা আর বাস্তবে দেখতে পাচ্ছেন যেই যুগে অনেক জমি জায়গার মালিক ছিল সেই যুগে আওস ধান তিন মন বিঘাও হইতো না অনেক সময় একেবারে সাপ মারাই যেত কিছু হইতো না আমরা ছোটোকালে আওস ধান দেখেছি ফলন ছিল না কম নিতে হবে না হলে কোথায় জায়গা হবে কি করে খেতে পাবে সুহান এরাই রাজদাক হয়ে গেছে এরা রাজদাকের বান্ধা নাই এরাই অলু প্রভুত্বের দাবি করেছে সুতরাং সাবধান হয়ে যাবেন কোনো মমিন ও খেতে দি আল্লাহ শুধু তাই বলেনি আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীর জন্য আমি খাদ্যের ব্যবস্থা রেখেছি রাখি আল্লাহ এই পৃথিবীতে এই ভূমিতে এই মানুষের জন্য আর সমস্ত প্রাণীর জন্য খাদ্যের ব্যবস্থা সুপরিমিত করেছে। শুধু দেননি আল্লাহ কাদ্দারা মানে যতটা পরিমাণ লাগে ততটাই দিয়েছেন খনিজ সম্পদ তাও আল্লাহাকবুল্লা আলামিন দিয়েছেন যত লাগে আল্লাফাক দিয়েছেন ফি আর বাত আইয়ামিন এটা চার দিনে হয়েছে আগের দুদিনকে মিলি মানে পাহাড় পর্বত আর এই ভূমিতে জমিনে রিজিকের ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা এটা দুই দিন আর পৃথিবী তৈরি দিন ওই দুটো মিলে চার দিন আল্লা পাকে এখানে বলেছেন সাবা আল্লি সাইলিন যা চাকরিদের জন্য প্রয়োজন মোতাবিক আল্লাপাক দিয়েছেন আল্লাহ পাকের কাছে যে মানুষ চাইবে বা আল্লাপের সৃষ্টি চাইবি যে আল্লাহ আমি খাবো কি আল্লাহ বলছেন তাদের প্রয়োজন মোতাবিক দিয়েছেন তাও ঘোষণা করে সাবা আল্লি সাইলিন যে যা চাইবে চাওয়ার সাথে মেহনত করতে হবে রুজি রোজগার করেন দেশে না আছে বিদেশে যান হ্যাঁ চাকরি না পেলেন ব্যবসা করেন বাড়িতে বসে থেকে তোর খেতে পাওয়া যাবে না আল্লাহাকের গেছি অতপর আল্লাহ আলমিন দৃষ্টি দিলেন আকাশের দিকে ওহিয়া দোকান তখন সেটা ছিল ধুয়ার মতো ফাঁকা আল্লাহ তখন আল্লাহ আল্লাপাক আকাশকে বললেন আর এবং পৃথিবীকে বললেন এ তিয়া তাও আন আউকার হান তোমরা চলে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছাই তোমার ইচ্ছা থাক আর থাক অনগত হয়ে এসো আল্লাহ তখন বলল আসমান জমিন আ তাই না তাই আল্লাহ মানে তোমার অনুগত অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 स्वास्थ्य और अवसर यह ब्यापार अंश मानूष अवहला सप्तम खंड मन गो अध्याय हाथी संख्या छह चारश बारो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 জাহাঙ্গীর सम्मानित भ्रतृमंडल फिर तफी दिखे सुरिम सजदार अल्लाह फक्रब्बुल आलमीन जमीन पहाड़ परत आसमान सृष्टिर कथा उल्लेख करोम ओहादु खान आल्लापा रबुल आलमीन दृष्टि दिल्ली आकाशर दिखे से आल्लापा आकाश धुआर मत ही चलो आल्लापा से आकाश के सृष्टि करलें आकाशर मत कर फाका आल आल्ला आकाश के वाल आर्जे आर जमीन के औ तुम्हारा उभये एसो इच्छाई अथवा अनिच्छाई আল্লাহা তখন আকাশ আর জমিন বলল আতাইন তাইন আল্লাহ আমরা এসে গেলাম তাইন অনগত হই তুমি যা বলবে যেভাবে বলবে সেইভাবে আমরা চলবো আল্লাহ পাক তারপর বলছেন ফাঁকা জাহ্ন আসলামাবাদ ফিয়া ওমাইনে তারপরে সাত আকাশকে আল্লাহ পাক সুবিন্যাস্ত করলেন ফিয়াউমাইন দুই দিনে আকাশ তৈরি হলো দুই দিনে হা ওয়াফিকুল সামাইন আমরা প্রত্যেক আকাশে তার নির্দেশের আল্লাপাকের বেদনাবলির ওহি করি দিলেন কোথায় কার ডিউটি ফেরস তারা কোথায় কি হবে কোথায় বাইতুল মামুর কোথায় আরস কোথায় করছি ইত্যাদি ইত্যাদি কোথায় আসমানের দরজা যেমন আসমানের দরজা সেহাদি যারা প্রমাণিত নবী কারিমেয়েরা যে গেছেন তার জন্য খোলা হয়েছেন ইত্যাদি ওজাইয়ানিহা এবং প্রথম আকাশকে এই নিকরবর্তী আকাশকে আমি সুসজ্জিত করলাম বে মাসা বিহা আলোকবর্তিকা দিয়ে প্রদীপ মালা তারকা গ্রহ নক্ষত্র দি ওয়া হেফুজান এবং সুরক্ষার ব্যবস্থা করলাম জিন শয়তান অর্ধ গগনে যাবে আর আকাশের কথা শোনার অপপ্রয়াস চালাবে তাতে থেকে সুরক্ষিত করলাম আকাশকে যা এলেকা তাক আজল আলীম এই হচ্ছে যিনি মহাপরাক্রান্ত এবং যিনি সর্বজ্ঞ সবকিছু তার পক্ষ থেকে ধারিত। আল্লাপাক তারপরে সাত কাছে ফাইন আ রাজু এই আরব মুশ্রিকরা যদি মুখ ফিরিয়ে নেয় ফাকুল হে নবী তাদেরকে জানিয়ে দাও আনুম শায়কাত আদিম ওয়া সামুদ তোমাদেরকে আমি সতর্ক করছি সায়কাতেন এমন ধ্বংসাত্মক শাস্তি থেকে সায়কা সায়কার শাব্দিক অর্থ হচ্ছে বজ্রাঘাত বিদ্যুৎ চমকায় আর যে বজরাঘাত হয় এটাকে আরবি ভাষায় সায়কা বলা হয় তো ভয়ঙ্কর যেহেতু হয় আর ধ্বংসাত্মকও হয় তো পাক এখানে সায়কা বলেছেন ধ্বংসাত্মক শাস্তিকে যে আরব মুসরে কোরসদেরকে বলে দাও যে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদেরকে সাবধান করছি এমন ধ্বংসাত্মক শাস্তি থেকে মিসলা মিসলাসে আদি ও সামুদ যেমন ধ্বংসাত্মক শাস্তি নেমে এসেছিল আদ এবং সামুদ জাতির ওপর ইজা আতম ও রসুল মিম্বাইনে আইদিহিম আমিন খালফি যখন তাদের কাছে রসুলরা এসেছিল মিম্বাইনে তাদের সামনের দিক থেকে তাদের পিছন দিক থেকে মানে ভালোভাবে রসুলরা এসে তাদেরকে জানিয়েছে আগেও এসছে পরেও এসছে প্রত্যেক এলাকায় এসছে আল্লাহ আল্লাহবাল এবং তারা এসে বলেছিল আল্লাহ ছাড়া কারো উপাসনা করিও না এবাদত করিও না পালু তখন তারা আমাদের বলেছিলাম আল্লাহ যদি চাইতেন তো ফেরেস্তা নামিয়ে দিতেন ফেরেস্তা কি নবী বানাইতেন অথবা নবীর সাথে সাথে রসুলের সাথে সাথে একজন ফেরেস্তা সমর্থক এসে বলতে এটা নবী আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এটা হচ্ছে নবী এভাবে আল্লাহ জানিয়ে দিতেন আমাদেরকে তাহলে মানতামে মা ফেরুন তোমরা যা নিয়ে প্রেরিত এই নবীরা যারা নবীর দাবি করছো তা আমরা অস্বীকার করি শুনে রাখো আদের কথা এবং তারা বলেছিল মান মিন্না কুয়া আমাদের চাইতে প্রবাল জাতি কি আছে আমাদের চাইতে শক্তিশালী জাতি আছে আবার কে খুব শক্তিশালী জাতি ছিল আল্লাহাক বলছেন আওয়ালামিয়ারাও তারা কি চিন্তা করে দেখে না আল্লাহ জি খালা কাহম জি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন হো আসাদ্য মিনোম কোয়া তিনি তো তাদের চাইতে শক্তির মালিক বেশি আইতো তো তাদেরকে এত শক্তিশালী করে সৃষ্টি করেছেন তাহলে যিনি সৃষ্টি করেছেন তোমাদের চাইতে অবশ্যই তিনি অনেক বেশি শক্তিশালী আর তার কবজার বাইরে যেতে পারবেন আয়ত্তের বাইরে যেতে পারবেন ওয়াকানবী আয়াতেন এজাদুন এরা আমার আয়াত বিধানকে অস্বীকার করত। सरसरन फारान सर फी नहे साथ। सर फीन तरह झंझा घूर्णी झड़ नाहुभ दिनगे एम दिनगे जी दिनगुली कोल्याण छोना बलाशुभ के जो भलो कित रिन चलते লে নজির ওজাব আল খিজিয়ে ফিল দুনিয়া যাতে করে তাদেরকে লাঞ্ছনাকর শাস্তির আসাদন করাতে পারি পার্থিব জগতে আজাবুল আখজা আর পরকালের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাকর রয়েছে ওহম লায়ুন সারুন আর তাদের কোনো সাহায্য করা হবে না ও আম্মা সামুদ পক্ষান্তরে সামুদ সম্প্রদায়ের কথা শোনো আর এরা সব আরব এলাকার লোক ছিল প্রাচীন যুগে ফাহাদাইন আহম তাদেরকেও রাস্তা দেখিয়েছিলাম নবী পাঠিয়েছিলাম সহ্লাহ আলিয়ালামকে পাঠিয়েছিলেন আস্তাহাবুল আমা আলাল আল হুদা কিন্তু তারা অন্ধত্বকে পছন্দ করেছিল প্রাধান্য দিয়েছিল হিদায়তেরও আল্লাহর হৃদায়ত নেই নিয়ে আল্লাহর গাইড তারা কবুল করেনি ফা খাজ আজাবিল হুনে বেমা কান সেবন তারা যে সব পাপ উপার্জন করেছিল তার পরিণামস্বরূপ তাদেরকে লাঞ্ছনা কর শাস্তির বজ্রাঘাত করা হয়েছিল পাকড়াও করেছিল ওদিন আর যারা মোমিন ছিল তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম আর যারা মমিনের হওয়ার সাথে সাথে আল্লাহ ভিড় ছিল শুধু মৌখিক কি মানের দাবি তাহলে যথেষ্ট নয় আল্লাহ বলছেন ওয়াকানুয়ে খুন যারা মমিন এবং সংযুক্ত পাপ মুক্ত ছিল তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম ওয়াই মসারো আদা উল্লাহিআরিফজ আল্লাহ পাক বলছেন স্মরণ করো ওই দিনকেই বিচারি দিবসকে যেই দিন আল্লাহ পাকের শত্রুদেরকে জাহান নামের উদ্দেশ্যে একত্রিত করা হবে সমবেত করা হবে ফাহম ইউজ আউন তারপরে তাদেরকে ভিন্ন ভিন্ন দলে বিন্যাস্ত করা হবে ভাগ করে দেওয়া হবে এটা মুশরেকদের দল চোরদের দল ডাকাতের দল খনিদের দল হ্যাঁ মধখোরদের দল হ্যাঁ দল ইত্যাদি ইউজাউন আল্লাপাক ভাগ করে বেনামাজির দল বেরোজাদার রোজা রাখতো না জাকাত দেয়নি ওই দল হ্যা যখন তারা চলে আসবে বিশাল দিবসে তাদের শরীরের চামড়া শরীরের চামড়া কথা বলবে সাক্ষী দিবে বেমা কানুয়াম তাদের কৃত কার্য সম্পর্কে জলুন তখন তারা নিজের চামড়াকে নিজের শরীরকে অঙ্গ বলবে। তোমরা কি বেকুফ নাকি সাক্ষী দিলে বিরুদ্ধে কেন সাক্ষী দিলে তোমরা কালু তখন ওই চামড়া বলবে আন্তা নাল্লাহুল্লা কুল্লা সাহি আজকের দিনে আল্লাহ পাক আমাদেরকে বলিয়েছেন বলা শক্তি দিয়েছেন যেই আল্লাহ প্রত্যেক বস্তুকে বলিয়েছে আজকে প্রত্যেক বস্তু কথা বলার শক্তি দিয়েছেন আমরা কথা বলতে বাধ্য আল্লাহ দিয়েছেন এবং সেই আল্লাহ করেছিলেন কিন্তু বিশ্বাস কেন করি পরম কেন করেনি এই দিনের জন্য আর তোমরা লুকিয়ে রাখতে পারো না গোপন থাকতে পারো না যে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তোমাদের শ্রবণ শক্তি তোমাদের দৃষ্টি শক্তি তোমাদের শরীরের চামড়া এতে থেকে তোমরা আত্মগোপন করতে পারো না কিন্তু আসলে এগুলো বিশ্বাস করি ওয়ালাহিনুম কিন্তু তোমাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে আন্নাল্লাহ আল্লাহ আলম আল্লাহ পাক জানেন না সব তোমরা কর্ম করো সেসবের বহু কিছুই আল্লাহ জানেন না আল্লাহ যে জানছেন আল্লাহ দেখছেন এটাই বিশ্বাস থাকলে তো যথেষ্ট ছিল আরে আমরা সাক্ষী দিই আর না দিই আল্লাহ সব কিছু জানছেন সবকিছুই দেখছেন এতটুকু বিশ্বস্ত মানুষের সংশোধনের জন্য যথেষ্ট যাও এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহ দেখবেন না আল্লাহ জানবেন না ওখানে গিয়ে পাপ করো এতেই তো সংশোধন হয়ে যেত তারপর ফেরেজ তারা রেকর্ড করে রেখেছেন তারপর আজকে সাক্ষী সাক্ষী না হইলেও তো তোমরা ধরা পড়তে গোপনে রাখার কোনো উপায় ছিল কোনো উপায় নেই তারপরে বলছেন প্রতিপালক সম্পর্কে আল্লাহ জানেন না আল্লাহ এগুলি মোল্লাদের কথা মোল্লাদৌড় দৌড় মসজিদ আর এগুলো ওদের কথা ওদের বলতে দাও আমরা যা করার করি আমরা নেতা আমাদের গদির কথা চিন্তা করি আমাদের দুনিয়ার উন্নতির কথা চিন্তা করি এই সব করেছিলে তোমরা আল্লাপাক বলছেন যে ওই শরীরে চামড়া প্রত্যেকের বলি অবাধ্য দিয়ে যে এই ভ্রান্ত ধারণা যে ছিল তোমাদের রব সম্পর্কে তাই তোমাদেরকে আর দাকুম সর্বনাশ করেছে ধ্বংস করেছে সুতরাং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছো আল্লাহান এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায়নি ধৈর্য ধরো তবুও জেনে নাও যে তোমাদের বাসস্থান হচ্ছে যাহার নামে আগুন ওয়াইয়াস্তা আর যদি সংশোধন করতে চাও ফা মিনাল মোহতাবিন সংশোধনের কোনো সুযোগ নেই যে এখানে তোবা করে নিলাম তোবার সংশোধনের ফিরে আসার কোন আল্লাহাক বলছেন পৃথিবীতে তাদের কিছু খারাপ সঙ্গী আমি মিলিয়ে দিয়েছিলাম যত মানুষ বিভ্রান্ত হয়েছে তাদের পিছনেই অধিকাংশ ক্ষেত্রে খারাপ সাথী সঙ্গী আছে जमी साथी संग बापाई खराब छोड़ जार फ प्रथम शुरू करें बापमा भलो छो क्यूँ ग्रामे आशेपाशे सब ऐले सी बाल्य जीवन सवाल खेचेखान खराब हो खराब ना ग्रामे खराब हो खराबे येजे ऐले मे लालन पालन जदि सत् ऐले मे गान तीन क्षेत्र सुंदर होते हैं अलबुल मुस्लिम बाड़ीटा इसलामिक परिवार होते हैं আর আল মুজিদমাহ আল মুসলিম মুসলিম সোসাইটি ইসলামিক সোসাইটি হইতে হবে শুধু জন্মগু মুসলিম না সমস্ত পাপ আর অকথ্য ভাষা বেনামাজির পা গ্রামে পাপি সব হ্যাঁ আর আরো সেই গ্রামে আপনার ছেলে ভালো কী করে মানুষ হবে ইসলামিক সোসাইটি হইতে হবে আর আলমাদাসাদুল মুসলিম বাহ আর শিক্ষা অঙ্গনটাও ইসলামিক হইতে হবে ইসলামিক পরিবেশ থাকতে হবে আর সেখানে শিরকুফুরির শিক্ষা যদি দেওয়া হয় আর ইসলামকে নিয়ে ইমানকে নিয়ে যদি ঝাট্টা করা হয় তাহলে কী শিখবে আপনার ছেলে তারপরে এরশাদ করছেন যে ওয়াকাইয়াদালহম কোরআনা তাদের জন্য আমি বেশ কিছু অন্তরঙ্গ বন্ধু জুটিয়ে দিয়েছিলাম ফাজাইয়া নাহা বাইনাই দিহামা খালফা তাদের সামনে পিছনে অনেক কিছুকে সাজিয়ে পেশ করেছিল আরে বিড়ি সি গার তো ভালো লাগে রে খাসিনা কেন তুই আ এটা তো ভালো লাগে চল এক খেই দেখ মদ হ্যাঁ চল অমুক জায়গায় চল চল সিনেমা হলে চল মাদ্রাসার ছেলেদেরকেও খারাপ করে খারাপ সঙ্গীত ওই সিনেমা দেখতে যা সর্বনাশ করে এই খারাপ সঙ্গীরা ও হাক্কা আলিহমুল কৌলফি ও আর এমন জাতির মতোই তাদের ওপর আল্লাহর আজাবে বাস্তবায়ন হয়েছে যারা এর পূর্বে অতিবাহিত হয়ে গেছে জিন হোক আর মানুষ হোক ইন্দম এরাই ছিল ক্ষতিগ্রস্ত এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরাবুল আলম যান আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন সত্যের সন্ধানে তৌফিক দান করেন সত্যের ওপর কায়েম রাখেন আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের দুনিয়া আখেরাতে সুখী করেন صلى الله على نبينا محمد وعلى آله وصحبه اجمائن ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملعظاء الله دربي يا لسعدي وحنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السمائي مذ عرفت الله ربي حلو وحلو وحلو حياتي الله ربي أشرق এই গ্রন্থকে অবিকৃত রাখবো এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাইরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের জন্য जमुवन के आलोकित देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरान आज रत साढ़े दस टायब सम्प्रचार सकाल नेशलाय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 Decide your choice be sad or be happy it's your choice join dr zakin naik